জাবির ইবনু আবদুল্লাহ হ্রদিয়ালাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন মসজিদে নাববিতে এমন একটি খেজুর গাছের খুঁটি ছিল যার সাথে হেলান দিয়ে নাবিজ সাল্লাহ আলাইস্লাম দাঁড়াতেন অতপর যখন তার জন্য মিম্বর স্থাপন করা হলো আমরা তখন খুঁটি হতে দশ মাসের গর্ভবতী উটনির মতো ক্রন্দন করার শব্দ শুনতে পেলাম এমন কি এমনকি নাবী সাল্লাইসাল্লাম মিম্বর হতে নেমে এসে খুঁটির উপর হাত রাখলেন